আমরা এই যে হাদীটি শুনলাম সেটি একাধিক কারণে গুরুত্বপূর্ণ প্রথমত এই থেকে আমরা একবার পারছি তিনি একজন ব্যক্তি। জান্ন রসুল্লাম তাকে দুনিয়াতে অবসানকালেই জান্নতে সুসংবাদ প্রদান করেছেন সুতরাং এই ধরনের একজন ব্যক্তি সম্পর্কে আমার এবং আপনার আলোচনা করার কি যোগ্যতা আছে আমাদের কি অধিকার আছে একজন জান্নাতি ব্যক্তির সমালোচনা করার দ্বিতীয়ত এই হাদিস থেকে আমরা আরও জানতে পারছি আসলাম উসমান রাজি সাহুকে জানিয়ে দিচ্ছেন যে তার উপর একটি বড় বিপর্যয় নেমে আসবে এবং সেই বিপর্যয়টি কি আমরা আরেকটি হাদিসে ইতিপূর্বে উল্লেখ করেছি আল্লাহ রসুল্লাহলাম যখন উহুদ পাহাড়ের উপর আবু বকর ওমর এবং উসমানের সাথে অবস্থান করছিলেন সেই সময় যখন পাহাড়টি কেঁপে উঠেছিল আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছিলেন হে উহুদ তুমি স্থির হও থেমে যাও কারণ তোমার উপর একজন নবী একজন সিদ্দিক এবং আল্লাহর আস্তায় শহীদ ব্যতীত আর কেউ নেই সুতরাং এই হাদিজগুলো থেকে আমরা বুঝতে পারছি ওসমান রাজিদ লহু তিনি জানতেন তিনি শাহাদাত বরণ করবেন তার উপর একটি বিপর্যয় আসবে এবং সেই হচ্ছে তাকে অন্যায়ভাবে হত্যা করা হবে তৃতীয়ত আরেকটি লক্ষণীয় বিষয় এই হাদিসটি থেকে আমরা দেখতে পাচ্ছি যখন সাঈদ বিন মুসাইয়াব রাজিউদ্দাহু তিনি এই হাদিসটি শুনলেন অর্থাৎ আরিস কুপে কিভাবে আল্লাহ রসালামের দুই পাশে আবু বকর এবং ওমর রাজিৎল্লাহমা তারা বসেছিলেন এবং সেখানে স্থান না পেয়ে তার বিপরীত পাশে মুখোমুখি অবস্থানে ওসমান আলি তিনি বসেছিলেন শুধুমাত্র এই হাতিসটি বর্ণনা থেকে সাইদিন মুসাইয়াব রাজিতুল্লান তিনি বুঝতে পেরেছিলেন যে পরবর্তীতে তাদের সমাধি বা কবর এটাও অনুরূপ হবে অর্থাৎ রাসীলাহ ইসলামের পাশাপাশি আবুকর এবং ওমরের কবর হবে এবং ওসমান রজিতাহ তার কবর বা সমাধি হবে কিছুটা দূরবর্তী স্থানে ভবিষ্যতে তাদের স্থল কেমন হবে সেটা একটা হাদিস থেকে কিভাবে তারা পাশাপাশি বসেছিলেন সেখান থেকে তারা ধারণা করতে পেরেছিলেন যেহেতু তার আল্লাহর প্রতি সত্যবাদী ছিলেন আল্লাহ তাদেরকে এই হিকমা এবং জ্ঞান প্রদানের মাধ্যমে গভীর অনুধাবন শক্তি প্রজ্ঞা প্রদান করেছেন যখন উসমান আলীকে আল্লাহাম জানিয়ে দিলেন তার উপর একটি বিপর্যয় নেমে আসবে রাসুল্লাহ সাল্লাম তাকে আরও বলেছিলেন হে উসমান তোমার উপর পরীক্ষা নেওয়া হবে তুমি পরীক্ষিত হবে লড়াই করোনা পাল্টা লড়াই করোনা মুসনাদ আহমদে বর্ণিত আরেকটি হাদিসে আইসা রাজিউল্লাহাল্লাহ আনহা তিনি বলছেন উসমান রাজিউল ঘরে প্রবেশ করলেন এবং রাসুল উল্লা সাল্লা সাল্লাম তাকে বললেন কাছে এসো নিকটবর্তী হও। তিনি আবারও বললেন আরো কাছে এসো আরও নিকটবর্তী হসমান আরও নিকটবর্তী হলেন এবং এরপর রাসুল উহ সাল্লাহ সাল্লাম তার কানে কানে ফিসফিস করে কিছু একটা বললেন তার কানে কাছে মুখ রেখে দীর্ঘক্ষণ ধরে তিনি কিছু একটা বললেন এরপর রাসুদুল্লাহাম তার মাথা সরিয়ে নিলেন এবং প্রশ্ন করলেন আমি যা বলেছি তাকে বুঝতে পেরেছ ওসমান বললেন হ্যাঁ আবার বললেন কাছে এসো। তিনি আবারও তার কানে কানে তাকে কিছু একটা বললেন। এবং আবারও কথা শেষ হলে মাথা উঠিয়ে আল্লাহ রসুল প্রশ্ন করলেন আমি যা বলেছি তা কি বুঝতে পেরেছ ওসমান বললেন হ্যাঁ আবারও আল্লাহ রসুল্লাহাম বললেন কাছে এসো নিকটবর্তী হও এবং একইভাবে তার কানে কানে কিছু বললেন কিন্তু এবারের কথা শুনে রাজি চেহারা বিবর্ণ হয়ে গেলাম প্রশ্ন করলেন যা বলেছি তা বুঝতে শুনেছে এবং অন্তর তা গ্রহণ করেছে বললেন এখন তুমি আসতে পারো এখন তুমি যেতে পারো যখন তারা উসমানকে হত্যা করতে এসেছিল বিভ্রান্ত লোকেরা যখন উসমানকে হত্যা করার জন্য মদিনা ঘেরাও করেছিল তিনি শুধুমাত্র তাদের সাথে লড়াই করা থেকেই বিরত ছিলেন এমনটা নয় বরং যে সমস্ত সাহাবিরা উসমানকে রক্ষা করতে এসেছিলেন নিরাপত্তা প্রদান করতে এসেছিলেন উসমান তাদেরকে উচ্চলে যাওয়ার জন্য পিড়া করেন জোর করেন কারণ উসমান তিনি জানতেন আল্লাহ তাকে বিস্তারিত তথ্য প্রদান করেছেন কিভাবে কখন তিনি মারা যাবেন কে তাকে হত্যা করবে আবদুল্লাবিন ওমর তিনি বলেন রাসুল্লাহ সাল্লা ফিতার বিষয়টি উল্লেখ করলেন যা সংঘটিত হতে যাচ্ছে এবং তখন একজন লোক অতিক্রম করে গেল আল্লাহ রাসুল সাল্লাম বললেন এই লোকটি ফিতনার মধ্যে অন্যায় ভাবে হত্যার শিকার হবে আবদুল্লা বিন ওমর বলেন আমি তাকালাম এবং তাকিয়ে দেখি লোকটি হচ্ছে আমরা দেখলি ভাই বর্তমানে অনেক বিভ্রান্ত লোকেরা তারা নিজেদের অজ্ঞতার কারণে অথবা বিদ্বেষের কারণে তারা বলে থাকে তারা বলতে চায় উসমান রাজিউলানহু তিনি নাকি তার খিলাফতকালে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই কারণেই তাকে হত্যা করা হয়েছে কিন্তু না আল্লাহ রাসুল সাল্লাই কি বলেছেন আল্লাহ রাসুল সাল্লা বলেছেন উসমান অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হবেন বর্ণিত হাদিস মুরবাবানহ থেকে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে ফিতনার বিষয়ে উল্লেখ করতে শুনলাম তখন একজন লোক মুখ ঢেকে রাখা লোক সেখান দিয়ে অতিক্রম করল আল্লাহ রসুলাম বললেন এই লোকটি সেই দিন হৃদায়তের উপর সঠিক পথের উপর থাকা অবস্থায় হকের উপর থাকা অবস্থায় নিহত হবে এই লোকটি সেদিন সঠিক পথের উপর থাকবে হকের উপর থাকবে ফলে আমি তার কাছে গেলাম এবং তাকে দেখলাম তিনি হচ্ছেন উসমান বিন আফানহ আমি রাসুল্লাহ সাল্লামের দিকে চেহারা ঘুরিয়ে নিশ্চিত হবার জন্য আবার প্রশ্ন করলাম ইনি সেই ব্যক্তি তিনি আল্লাহ রসুলাম বললেন হ্যাঁ এবং তিরমিজিতে আল হাকিমের আরেকটি বর্ণনায় আইসা রাজিউদ্ বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লা বলেছেন হেউসমান হয়তো আল্লাহ তোমাকে একটি সম্মানের চাদর দ্বারা সম্মানিত করবেন যার অর্থ পরবর্তীতে রাজিউতাল তিনি বুঝতে পেরেছিলেন এটা হচ্ছে খিলাফা রসুল্লাহ সাল্লা বলেছেন হেউসমান আল্লাহ তোমাকে একটি সম্মানের চাদর দ্বারা আচ্ছাদিত করবেন এবং যদি মুনাফিকেরা সেই চাদরকে খুলে ফেলতে বলে তুমি তা খুলে ফেল না এই হাদিস থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রাসুল্লাহ এমন লোকদেরকে মুনাফিক বলছেন যারা তোমাকে সেই সম্মানের চাদর খুলে ফেলতে বলে অর্থাৎ খিলাফাকে ত্যাগ করতে বলে পদত্যাগ করতে বলে আল্লাহ রাসুম সে সমস্ত লোকদেরকে মুনাফিক বলছেন এবং উসমানকেও বলছেন তুমি কখনো তা করবে না কাজেই সুস্পষ্ট হয়ে গেল ওসমান রাজি সালাহ তিনি হকের উপর ছিলেন এবং রাসুল্লাহ সাল্লাস্লাম তাকে পদত্যাগ করতে নিষেধ করে গিয়েছেন কাজেই এরপরও যদি কেউ বলে উসমানের পদত্যাগ করা উচিত ছিল নিশ্চিতভাবে সে বিভ্রান্তির শিকার রাসুল্লাহ সাল্লা সাল্লাম ওসমানকে বলেছেন যারা তোমাকে পদত্যাগ করার কথা বলবে তারা হচ্ছে মুনাফিক এবং তুমি পদত্যাগ করো না আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবিত অবস্থায় বিভিন্ন সময়ে তাকে নেতৃত্বের পদ প্রদান করেছেন রাসুল্লাহ সাল্লাই নিজে তাকে মদিনার দায়ী দায়িত্ব প্রদান করেছিলেন জাতুর রিকা যুদ্ধের সময়ে এবং সফরের তাকে নিজে দায়িত্ব প্রদান করে অর্থাৎ রসুল নিজে তাকে একাধিকবার নেতৃত্বের পদে আদিষ্ট করেছেন আসুন সুস্পষ্টভাবে ওসমান রাজিউল্লাহুর ব্যক্তিত্ব সম্পর্কে জানার জন্য তার কিছু কথা এবং উক্তির দিকে আমরা মনোযোগ দিই যাতে তার তাকুয়া সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করতে পারি ইনশাআল্লাহ আজাদকৃত দাস অর্থাৎ উসমান রাহু যাকে মুক্ত করে দিয়েছিলেন হানি তিনি বলছেন ওসমান কখনো এমন কোন কবরের পাশ দিয়ে যেতেন না বা এমন কোনো কবরের পাশে তিনি দাঁড়াতেন না যেখানে দাঁড়ানো অবস্থায় তার দাড়ি ভিজে যেত তিনি যখনই কোনো কবর দেখতেন উসমান রলিত তিনি কান্নায় ভেঙে পড়তেন এবং লোকেরা তার কাছে জানতে চাইত প্রশ্ন করত কেন আপনি এমনটা করেন যখন জান্নাত জাহান্নাম কবরের থেকেও মারাত্মক বিষয় জান্নাত এবং জাহান্নামের বিষয় আলোচনা আসে তখন আপনি সেখানে দৃঢ় থাকেন স্থির থাকেন কিন্তু যখনই কোনো কবর দেখতে পান আপনি কান্নাই ভেঙে পড়েন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি আখিরাতের পথে প্রথম ঘাটি এটা হচ্ছে কবর যদি প্রথম যাত্রা বিরতি কারোর জন্য সহজ হয় পরবর্তীতে তার জন্য যা আসবে সেগুলো তার জন্য সহজ হয়ে আসবে আর যদি প্রথম স্থানটি প্রথম বিরতিটি কারোর জন্য কঠিন হয় পরবর্তীগুলো আরো কঠিন আরো মারাত্মক হবে এটাই ছিলেন উসমান রাজি লানহ তিনি কতটা আল্লাহ সচেতন ছিলেন যখনই তিনি কোন কবর দেখতেন কান্নায় ভেঙে পড়তেন তার চেহারা বিবর্ণ হয়ে যেত উসমান রাজিতানহু তিনি আরো বলতেন যদি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হয় এবং আমি জানি না কোথায় আমার ঠিকানা আমাকে কোথায় যেতে বলা হবে তখন আমি ইচ্ছা করতাম যেন আমি ছাই ভস্মে পরিণত হয়ে যাই সেই কথা শোনার পূর্বে কোথায় হবে আমার ঠিকানা একবার উসমান রিতানহ একটি ঘটনার কারণে তার একজন দাসের কান ধরে টান দিলেন বা কানমলা দিলেন কিন্তু এতে সেই দাসটি অসন্তুষ্ট হল ফলে উসমান রাজিত তাকে বললেন আমাকেও পাল্টা আঘাত করো আমার কান ধরেও টান দাও কিন্তু চাকরটি প্রত্যাখ্যান করল এবং কিছুতেই সেই একজন খলিফাকে পাল্টা আঘাত করতে চাচ্ছিল না কিন্তু উসমান রাজন জোর করলেন পিড়া করলেন এবং বললেন আমাকেও আঘাত করো কিন্তু তখন চাকরটি বলল ঠিক আছে আমি আঘাত করবো কিন্তু ধীরে ধীরে কিন্তু ওসমান রাজিজান্ধু তিনি বললেন আমাকে তার থেকেও জোরে আঘাত করো কারণ এই দুনিয়ার ক্ষতিপূরণ দুনিয়ার বদলা এটা সহ্য করার মত কিন্তু আখিরাতের ক্ষতিপূরণের ব্যাপারে আমার কোনো ধৈর্য বা সহ্য ক্ষমতা নেই এই বর্ণনাগুলো প্রমাণ করে ওসমান রিজিজাহু নী কি ধরনের মানুষ ছিলেন তিনি কত উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন উচ্চ মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তি ছিলেন যিনি নিজেকে অন্যদের ব্যাপারে জুলুম করার অনুমতি প্রদান করতেন না আমর ইবিন্দ আবি ওয়াক্কাস রাজু তিনি উসমানকে বলতে শুনলেন আমাকে হাদিস বর্ণনা করার থেকে যা বীরত্ব রাখে সেটা হচ্ছে হয়তো আমি সবচেয়ে ভালো শ্রোতা নই কারণ আমি আল্লাহ রসুল সাল্লা বলতে শুনেছি যে ব্যক্তি আমার নামে বানিয়ে কোনো কথা বলল সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা করে নেয় এবং এই কারণে আমরা দেখতে পাই উসমান রাজিজ তিনি খুব বেশি হাদিস বর্ণনা করেননি তিনি সর্বমোট একশত ছেচল্লিশটি হাদিস বর্ণনা করেছেন যেটা অন্যান্য হাদিস বর্ণাকারী সাহাবিলের তুলনায় সংখ্যায় কম উসমান তার বিচক্ষণতাপূর্ণ উদ্ধতি বা উক্তিগুলোর মধ্যে একটি উক্তি হচ্ছে তিনি বলতেন আট ধরনের মানুষ দেখে আট ধরনের ব্যক্তি দেখে আমি অবাক হই আশ্চর্য প্রথম এক নম্বর আমি এমন ব্যক্তিকে দেখে অবাক হই যে ব্যক্তি জানে এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু এর এরপরও সে এই দুনিয়াকে ভালবাসে এমন ব্যক্তিকে দেখি আমি আশ্চর্য হই অবাক হই যে ব্যক্তি জানে মৃত্যু নিশ্চিত কিন্তু এর পরও সে এটাকে সিরিয়াসলি গ্রহণ করে না ভালো গ্রহণ করে না এই বিষয়ে কোনো প্রস্তুতি না। এমন ব্যক্তিকে কোন আশ্চর্য হই যে ব্যক্তি জাহান্নামের আগুনকে বিশ্বাস করে কিন্তু এর পরও সে গুনাহের কাজ করে চার নম্বর এমন ব্যক্তিকে দেখে আমি আশ্চর্য হই যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে আল্লাহ আল্লাহর অস্তিত্বে সে বিশ্বাস করে কিন্তু এর এরপরও অন্যান্যদের কাছে আল্লাহবাদে অন্যদের কাছে সে সাহায্য প্রার্থনা করে পাঁচ নম্বর এমন ব্যক্তিকে দেখে আমি আশ্চর্য হই যে জানে জান্নাতের কথা কিন্তু এর পরও সে দুনিয়ার ভোগবিলাস এবং মজার পেছনে ব্যস্ত থাকে ৬ নম্বর এমন ব্যক্তিকে দেখে আমি আশ্চর্য হই যে জানে শতান হচ্ছে তার শত্রু কিন্তু এর পরও সে শতানেরই আনুগত্য করে যখন শয়তান তাকে প্রলোভন দেখায় সাত নম্বর এমন ব্যক্তিকে দেখে আমি আশ্চর্য হই যে ব্যক্তি তাকদিরে বিশ্বাস করে কজরে বিশ্বাস করে কিন্তু যখন কোন বিপর্যয় ঘটে তখন সে আফসোস অনুশোচনা করে কেন আমি এই কাজটি করলাম অথচ বিশ্বাস করে আট নম্বর এমন ব্যক্তিকে দেখি আশ্চর্য হই যে জানে আমল নামা আমাদের প্রতিটি খুঁটিনাটি কাজের বিস্তারিত বিবরণ হাজির করা হবে শেষ বিচারের দিনে কিন্তু এর এরপরও সে উদাসীন গাফেল অসচেতন থাকে মধ্যে আলী উসমান রাজেতুলানহুর ব্যাপারে বলতেন ওসমান আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন এবং আবদুল্লাহ বিন ওমর রাজিউল্লা আনহুমা তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহামের জীবদ্দশায় আমরা লোকেদেরকে বলতাম আবু বকর ওমর এবং ওসমানের মধ্যে বেছে নিতে এবং লোকেরা অর্থ সাহাবিরা প্রথমে আবু বকর পরবর্তীতে ওমর এবং শেষে ওসমানকে নির্বাচন করতেন এবং আমরা দেখতে পাই যখন তিনি খলিফা হিসেবে নির্বাচিত হলেন আবদুল্লাবিন মাসুদ রাজিউত তিনি বলেন জীবিত ব্যক্তিদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে আমরা নির্বাচন করেছি আব্দুল্লা বিন ওমর রাজিউদ্দ বলেছেন চরিত্রের উৎকর্ষ এবং দিক থেকে থেকে হায়ার মধ্যে তিন ব্যক্তি সর্বোত্তম তারা যা বলবে সত্য বলবে এবং তোমরা যদি তাদের সাথে কথা বলো তারা মিথ্যা বলবে না তারা হচ্ছেন আবু বকর ওসমান বিন আফান এবং আবু ওবাইদা বিন জর্রাহুদা এবং আব্দুর রহমান বিন হাতিব তিনি বলতেন আমি সাহাবিদের মধ্যে উসমানের চেয়ে পূর্ণাঙ্গ বক্তব্য প্রদানকারী এবং উত্তম বক্তব্য প্রদানকারী আর কাউকে দেখিনি যিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেন এবং আমরা ইতিপূর্বে বলেছি হাদিস বর্ণনার সময় উসমানের চলানো তিনি কতটা সাবধানতা অবলম্বন করতেন এবং যে কারণে তিনি মাত্র অল্প কিছু সংখ্যক একশত তেতল্লিশটি হাদিস তিনি বর্ণনা করেছেন